বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লামন কসীর মজিদ ইদিন সুরাব বাকারায় রমাদান নিয়ে পর বেশ কয়েকটি আয়াত আছে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 হঠাৎ করেই ভিন্ন প্রসঙ্গে চলে গেল এখানে প্রসঙ্গ হলো দোয়া আর হে মোহাম্মদ সাল্লু আলাইস্লাম আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে দিন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 एकी भावे तुमार शर उच्चो सुरा बनी आयात एक ही कुरनेर उल आय एक दस विनय और गोपनियता सहकार तुम रब के डाको सोरा आराफ आय पंचान यही आयातुलरे वेशी ना बोले मध्यम पंथा अवलम्बन करते यार आदबगुलर मध्य सईदीना जकारारी कण्ठस्वर मध्यम पर्या रखार कारण आल्ला प्रशंसा कर रब के डाकल निभृते सुरा मरियाम आय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 दो कबुलशन रखबा तला शयानर दो कबुल कर दो कबुल ना शयान दा कर पुनरुत्थान दिवस पर्त अवकाश दे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 आल्ला शयतान दुआ प्रत्याख्यान थे और जन तल जाले आरोप कर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 তাই সবসময়ে দোয়া শুরু মধ্যভাগ এবং শেষে নবী সাল্লা আলি আস্লামের প্রতি দরুদ পাঠ করুন সহি তিরমিজি ও তফসিরে ইবনে কাসিরের সহি সনদে বর্ণিত আছে যে ওমর রদিয়াল্লা আনহু বলেন আসমান ও জমিনের মাঝে দোয়া আটকে থাকে নবী সাল্লা আলাইস্লামের উপর দুরুদ না পড়া পর্যন্ত সেই দোয়া আসমানে পৌঁছে না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 তাদেরকে বৃষ্টি দিন তাদেরকে এখন বৃষ্টি দিন তাদেরকে এখন বৃষ্টি দিন এখন এখন তিনি বলছিলেন আসছা আহ আসা আহ এভাবে সে দোয়া করতেই থাকলো যতক্ষণ না পর্যন্ত চার দিক থেকে মেঘ এসে গর্জন সহকারে বৃষ্টি হতে লাগলো বড়ো বড়ো আলিমরা কিছু সময়ের জন্য ইস্তিসা করলেন ধনী গরিব নেতা সাধারণ সব লোকই দোয়া করছিল কিন্তু একজন অবহেলিত লোক যার পরনে ছিল সবচেয়ে নিম্ন মানের পোশাক সে যখন দোয়ার জন্য হাত তুলল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 हाँ अल्लाह अपनारोआ कबुल कर शुदू दुआ करार कारण सब पा कारण से इबादत तई आल्लासे चान दुआ करण तार से फिर जान आल्लार दरजागुलो कई बन्ध है ना वो सल्लाह अला सईदीन मुहम्मद व आला आलि वसहाबी वसल्लम आल्मदुल्लाबीन